نأَو حَن إلَكَكَمَاأَ حَن إِ نُح وََّبين مِ بَع وَأَ حَن إ عبَضهم وَإساعين وَإسحافَ وََعقُوبَ وَْ الأسبطِ وَوعس وَأَوبَ وَيونوس وَيونُ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 তাদের ত্যাগ ধৈর্য প্রতি সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া শিক্ষা ইয়াকুব আল্লাহ সাল্লাম তার ছেলেদেরকে অনুরোধ করলেন ইউসুফ এবং তার ভাই বেনিয়ামিনকে খুঁজে বের করে নিয়ে আসার জন্য কারণ এত কিছুর পরও তিনি কখনোই আল্লাহ মোহাম্মত আলের উপর থেকে ভরসা হারাননি পরবর্তী বছর রেশন সংগ্রহ করার জন্য ভাইরা আবার মিশরে আসল এবং তারা তাদের সাথে সেই সমস্ত বন্য দ্রব্যকে নিয়ে গেল যা গত বছর তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল তাদের সাথে নবী ইউসুফ আলসালামের দেখা হল এবং তারা তাকে বলল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 আমরা এবং আমাদের পরিবারের উপরে বিপর্যয় আপতিত হয়েছে এবং তারা আরো বলল আমরা অপর্যাপ্ত পুজি নিয়ে এসেছি অর্থাৎ তারা বলল যে এমন সমস্ত পণ্য দ্রব্য তারা নিয়ে এসেছে যেগুলো মানের দিক থেকে খুব ভালো নয় কিংবা যেগুলোর বিশেষ কোনো মূল্য নেই এবং তারা বলছে ইসুফুল্লাহামকে আজিজ হিসেবে আজিজ বলতে তারা বুঝিয়েছে ইসুফ আল্লাহামকে সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে তারা ইসুফুল্লাহামকে আল আজিজ বলে সম্বোধন করেছে ইসুফুল্লাহামের ভাইরা তাকে বুঝানোর চেষ্টা করছিল যে তার আন্তরিকভাবে চাচ্ছে যেন তিনি তাদের সাহায্য করে থাকেন যদি তারা জানত যে রসদ নেওয়ার জন্য যে সমস্ত পণ্যদ্রব্য তারা নিয়ে এসেছে সেগুলো আসলে উপস্থাপন করার যোগ্যও নয় খুবই তুথ্য সামান্য কিছু বিষয় তারা নিয়ে এসেছে অর্থাৎ এগুলোর বিনিময় হিসেবে নয় বরং দান করার নিয়তে সাদাকা হিসেবে যেন তাদের ভাইকে যেন তাদেরকে ইসুফ সাল্লাম কিছু দান করেন এই জন্যে তারা পণ্যদ্রব্য উপস্থাপন করার সময় ক্ষমা যাচ্ছিল তারা বলছিল আপনি আমাদেরকে পূর্ণ মাত্রায় রসদ প্রদান করুন এবং তারা আরও বলল আপনি আমাদেরকে বিপন্ন মনে করে দান করুন তারা সাদাকা যাচ্ছিল তারা দান করার জন্য অনুরোধ করল ইসুফ আলাহ সাল্লাম যখন দেখলেন যে এই ভাইরা তার কাছে ভিক্ষা চাইছে তাদের অবস্থা এতটা নাজুক পর্যায়ে পৌঁছেছে যে তাদের এখন ভিক্ষা করতে হচ্ছে সুভান আল্লাহ যে ভাইয়েরা এক সময় ইসুফ আলাহিস্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাকে হত্যার চেষ্টা করেছিল আজকে আল্লাহ সুভান্লাহ তাদের অবস্থা এমনভাবে বদলে দিয়েছেন যে ইউসুফ আলাহিসাল্লামকে যখন দশ ভাই কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল তখন ইউসুফ আলাহিসাম যতটা অসহায় ছিলেন তার থেকে বেশি অসহায় আজকে এই দশ ভাই তারা এসে দশ ভাই এসে তারা ইসুফ আলাইস্লামের কাছে কর জোরে ভিক্ষা চাইছে অথচ তারা ইসুফ আলাইসালামকে চিনতেও পারছে না তারা আরো বলল নিশ্চয় আল্লাহ যারা দান খয়াত করে তাদেরকে পুরস্কৃত করেন ইউসুফ আলাহাম তিনি যখন তার ভাইদেরকে ভিক্ষা করতে দেখলেন তখন তিনি আর এই পরিস্থিতি সহ্য করতে পারলেন না তিনি চাইলেন না যে তারা আরও নিচে নেমে যাক একজন মানুষের দুর্বলতম অবস্থা তো এটাই যখন সে ভিক্ষা করতে বাধ্য হয় ইউসুফ আলাহিসাল্লাম ভাইদেরকে সেই অবস্থায় আর দেখতে চাইলেন না যদিও তারা ইসুফ আলাহিস্লামের যথেষ্ট ক্ষতি করেছে ইসুফুল আলাহিস্লামকে কষ্ট এবং দুঃখের মধ্যে অতিক্রম করতে হয়েছে এই ভাইদেরই কারণে ভাই হওয়া সত্ত্বেও তারা তাকে কোর মধ্যে নিক্ষেপ করে হত্যার চেষ্টা করেছে কিন্তু ইসুফ আলাহিসাল্লাম দয়া করলেন তার ভাইদেরকে তিনি ভিক্ষুক অবস্থায় আর দেখতে চাইলেন না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 আল্লাহ সহ্লাহ কুরনে বলছেন তারা বলল তবে কি তুমি ইউসুফ ইউসুফ আলহ সাল্লাম বললেন আমি ইউসুফ এবং এই হচ্ছে আমার আপন ভাই এরপর ইউসুফ আলু সাল্লাম বলছেন ব্যাখ্যা করে কিভাবে তিনি এই সফলতা পেলেন কিভাবে তিনি মিশরের চূড়ান্ত ক্ষমতায় আজকে অধিষ্ঠিত হিসুফালাম তিনি বললেন আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন অনুগ্রহ করেছেন এবং নিশ্চয়ই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 এবং যেই সময়ে এই সুরাটি নাজিল করা হয়েছিল সেই বিশেষ বছরটিকে সেই সময়টিকে বলা হয় দুঃখের বছর যে বছরে আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহামের চাচা আবু তালিব এবং তার প্রিয় স্ত্রী খাদিজা রাজিলহুতাল্লা আনহা উভয়েই মৃত্যুবরণ করেন ফলে আমরা দেখতে পাচ্ছি রাসুল উহ সাল্লাহামকে সমর্থন দেওয়ার মতো আর কেউ অবশিষ্ট ছিল না আবু তালিবের মৃত্যুর মধ্য দিয়ে রাসুল্লাহ সাল্লা এমন একটি অবলম্বনকে হারালেন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 সব ধরনের সহায়তা এবং সমর্থন থেকে বঞ্চিত হলেন তিনি অত্যন্ত সোখাচ্ছন্ন এবং দুঃখ ভারাক্রান্ত হয়ে উঠলেন্লা সময় যে মুহূর্ত অতিক্রম করছিলেন সেটা তার জন্য ছিল অসহনীয় ঠিক সেই সময়ে সেই পরিস্থিতিতে আলোস মহামাতা নাজিল করলেন সুরা ইউসুফ এবং এই সুরা ইউসুফ সম্পর্কে আলোচ মহমাতা কেন এই সুরাকে আলোস মহামতালা নাজিল করলেন সেই সম্পর্কে আলোচ মোমতালা বলছেন মুসাব্বি তু বিহি ফু যেন আপনার অন্তরকে এর মাধ্যমে আমরা কুরআন রাসুল সাল্লাহামের উপরে একেবারে যথাসময়ে যুক্ত প্রেক্ষাপটে একটি যথাযথ উদ্দেশ্যকে সফল করার জন্য সেই সময়ে আল্লাহ রাসুল্লাহ সাল্লাহামের কাছে সুরা ইউসুফ নাজিল করলেন রাসুলাম একটি কষ্টের সময় অতিক্রম করছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি সুরা ইউসুফে ইউসুফ আলাহিসের কাহিনী আল্লাহ রসুলের কাছে আল্লাহ জানিয়ে দিলেন এবং ইউসুফ আলাহামের জীবনের যে ঘটনা সেখানে ইউসুফ আলহ সাল্লাম তিনিও কঠিন সময় পরীক্ষা যন্ত্রণা এবং দুঃখ কষ্ট অতিক্রম করেছিলেন। কিন্তু সবকিছুর শেষে আল্লাহ সুহামতাল্লাহ ইউসুফ আলহিস্লামকেই বিজয় দান করেছেন সবকিছুর শেষে ছিল আল্লাহ মেহরবান ইউসুফ আলহ সালাম তিনি বলছেন আল্লাহ তিনি আমাদের উপরে মেহরবানি করেছেন অনুগ্রহ করেছেন কেন মেহরবানি করেছেন এর কারণ আল্লাহ আল্লাহ সুরা ইউসুফের সার অংশ অর্থাৎ আয়াতের শেষ অংশে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন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 সংগ্রাম করতে হবে কিন্তু আপনার যদি সবর থাকে এবং আপনি যদি তাকে অবলম্বন করেন আল্লাহ দুনিয়াতে যেভাবে আপনাকে বিজয় দান করবেন আখিরাতে এর থেকে উত্তম প্রতিদান করবেন যেমন আমরা দেখতে পাই অতীতের জাতি বনি সহ সম্পর্কে আল্লাহ সুমতাল্লাহ কুরআনে বলেছেন তারা সবর করত তারা সবর করত বিধায় আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম যারা আমার আদেশে পথ প্রদর্শন করত তারা আমার আয়াত সমূহে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 তারা সমস্যাকে চিহ্নিত করতে পারতেন সমাধান সম্পর্কে জানতেন এবং এই সমস্যা সমাধানের দীর্ঘ পথকে তারা ধীরে ধীরে ধারাবাহিকতার সাথে বাস্তবায়ন করতেন বিজয়ের সাথে সবরের এই সম্পর্ক এটা শুধুমাত্র মুমিনদের জন্য প্রযোজ্য এমন নয় বরং আমরা দেখতে পাই আল্লা সু মোহাম্মতালার এই নিয়ম এটা এমন একটা নিয়ম যেটা যদি কেউ কোন কাফেররা অনুসরণ করে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যেমন আরবি সাহিত্যে আন্তারাবিল সাদ্দ আরবের প্রচলিত লোক একজন বিখ্যাত চরিত্র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 এসব তোমাকে দেখাচ্ছি কেন সবাই আমার কথা বলে চলো আমার দুইজন এক কাজ করি আমার দুইজন একজন আরেকজনের আঙ্গুল কামড়াব তুমি আমার আঙ্গুল কামড়াবে আর আমি তোমার আঙ্গুল কামড়াবো দুইজন একমত হল এরপর একজন অপরজনের মুখে আঙ্গুল ঢুকিয়ে দিল এবং এক দুই তিন গুণে প্রচন্ড জোরে কামড়ানো শুরু করল একজন আরেকজনের আঙ্গুল এত জোরে কামড়াতে লাগল যেন মনে হচ্ছে আঙ্গুলগুলো চূর্ণ হয়ে যাবে সেই শক্তিশালী পেশিবহুল দেহের অধিকারী ব্যক্তি কিছুক্ষণ পরে ব্যথায় চিৎকার করে উঠল আঙ্গুলটেন বের করে নিয়ে বললো আর সম্ভব না আমি আর পারছি না আন্তারা বলল এটাই তো আমার সাফল্যের কারণ আর একটা মুহূর্ত কষ্ট সহ্য করার যদি ধৈর্য তোমার মধ্যে থাকতো তাহলে আমি নিজেই ব্যথায় চিৎকার করে উঠতাম কিন্তু আমার সেই সবর ছিল যে আমি অতটুকু মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব যখন তুমি আঙ্গুল বের করে নেবে আর একটা মুহূর্ত সহ্য করার মতো সবর আমার মধ্যে ছিল এবং সেই কারণে আমি বিজয়ী হয়েছি ইসুফ আলাইসাল্লাম তার ভাইদের সম্পর্কে আল্লাহ সুহামতাল্লাহ কুরআনে বর্ণনা করেছেন তারা বলল আল্লাহ কসম আল্লাহ নিশ্চয়ই তোমাকে আমাদের উপরের প্রাধান্য দিয়েছেন আমরা আসলেই অপরাধী সেই ভাইয়েরা যারা ইসুফ আলাহিস্লামের প্রতি সেই ছোটবেলা থেকে যখন ইসুফ আলাহ সাল্লাম একজন শিশু তখন থেকে যারা ইসুফ আলহিসের প্রতি ঈর্ষান্বিত ছিল এবং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 সুতরাং আমরা দেখতে পাচ্ছি আলুসু মোহামতাল ইসুফ আলাইস্লামকে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে আলসু মহামতাল ইসুফ আল্লাহামকে বিজয় দান করলেন এমনকি সেই ভাইরা পর্যন্ত তার নিজেরাই স্বীকার করছে ইউসুফ তুমি আমাদের থেকে উত্তম আমরা আসলেই অপরাধী ইউসুফ আলাহাম জবাবে কি বললেন তিনি বললেন আজ তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই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 কিন্তু আজকে রাসুলুল্লা সাল্লাম তিনি শক্তিশালী একদিন যারা তরবারি নিয়ে রাসুল্লাহ সাল্লাহামের বাড়ি ঘেরাও করেছিল হত্যা করবে আজকে পরিস্থিতি এমন এমনভাবে বদলে দিয়েছেন তারা এখন দয়ার ভিক্ষা করছে রাসুল্লাহামের কাছে তারা আজকে রাসুল্লাহ সাল্লাহামের তরবারির নিচে ইউসুফামের ভাইরা যেভাবে ইউসুফুল্লাহামের সামনে অসহায় অবস্থায় দাঁড়িয়েছিল রাসুলুল্লাহ সাল্লাস্লামের আপন গোত্র কুরাইশ বংশের লোকেরা আজকে তারাও ঠিক সেভাবে দাঁড়িয়ে আছে এই অবস্থায় রাসুল্লাহ সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কি মনে করো তোমাদের কি ধারণা তোমাদের সাথে আমি কেমন ব্যবহার করব তারা বলল আপনার কাছ থেকে একজন মহৎ ভাইয়ের আচরণ আশা করি আপনি এক সম্মানিত ভাই এক সম্মানিত ভাইয়ের পুত্র রাসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি বললেন আমি তোমাদেরকে তাই বলবো যা ইউসুফ তার ভাইদেরকে বলেছিল আলাই কুমুল ইয়াউম ইয়াক ফিরুল্লাহুল আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তোমরা মুক্ত আল্লাহ তোমাদের সবাইকে ক্ষমা করুন একই কথা যা ইউসুফ আলাহ ইসলাম তার ভাইদেরকে বলেছিলেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি সুভান আল্লাহ সুরা ইউসুফ এমন একটি সুরা এমন একটি কাহিনী আল্লাহ সুবহান তাল্লাহ আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র কাহিনী আমাদেরকে জানাননি বরং সেই কাহিনীর শিক্ষা আমরা কিভাবে প্রয়োগ করব রাসুল্ল সাল্লাহ ইসলাম তার নিজের বাস্তব জীবনে সেটা প্রয়োগ করে সেই মডেল পর্যন্ত আমাদেরকে দেখিয়ে গেছেন আল্লাহ সুহাম্মাল্লাহ ইউসুফ আলাহিস্লামের সে কথা সম্পর্কে বলছেন সে বলল আজ তোমাদের উপরে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন কেননা তিনি তো সমস্ত দয়ালুর মধ্যে শ্রেষ্ঠ দয়ালু ইউসুফ্লাম তার ভাইদেরকে ক্ষমা করে দিলেন এবং তাদেরকে পিতা ইয়াকুব আলাহিস্লামের কাছে যাওয়ার অনুমতি দিলেন এবং তাদের সাথে তিনি একটি জিনিস দিলেন যেটা ছিল নবিরাসুলদের জন্য আল্লাহ সুহাম্মাল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি মজিজা সেই মজিজাটি ছিল ইউসুফ আল্লাহলাম তার গায়ের জামাটি খুলে দিলেন এবং বললেন এ জামা আমার পিতার চেহারার উপরে রাখবে আমার পিতার মুখমণ্ডলের উপরে রাখবে তাহলে তিনি তার হারানো দৃষ্টিশক্তি ফেরত পাবেন কারণ ইসুফ আলাহিস্লামের পিতা ইয়াকুব আলাহিসাল্লাম তিনি পুত্র শোকে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি ইসুফ আল্লাহ সাল্লামের জন্য এতটাই মানসিকভাবে আক্রান্ত ছিলেন যা তার শরীরের উপরেও প্রভাব ফেলেছিল শেষ বয়সে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন আল্লাহ মহমতা সেই সম্পর্কে কুরানে আমাদেরকে বলছেন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 তিনি ছিলেন আর শামে শাম মিশর থেকে অনেক দূরে মিশর থেকে শাম এই দুইটি স্থানের মধ্যে দূরত্ব প্রায় কয়েকশো মাইল সে কাফেলা যখনই মিশর থেকে বের হয়ে চলতে শুরু করল ঠিক সেই মুহূর্তে ইয়াকুব আলাই সাল্লাম ইউসুফ আলাহিস্লামের গায়ের গন্ধপাত ছিলেন ঠিক সেই মুহূর্তে ইয়াকুব আলাহ সাল্লাম ইউসুফ আলাহিসাল্সলামের জামার গন্ধপাত ছিলেন শামে বসে তিনি মিশরে থাকা ইউসুফ আলাহিসাল্লামের জামার গন্ধপাত ছিলেন যেটা আল্লোসমাতার কুদ্রতের একটি সাক্ষী আল্লাহওয়ালা পবিত্র কুরানে বলছেন এই কাফেলা যখন মিশর থেকে বের হয়ে পড়ল তখন পিতা ইয়াকুব আল্লাহ আপনজনদের উদ্দেশ্য করে কথা বলছিলেন কারণ তার ছেলেরা তখনও মিশর থেকে সামে ফেরত আসেনি ইয়াকুব আলাহিসাল্লাম তার আপনজনদেরকে উদ্দেশ্য করে বলছিলেন তোমরা যদি সত্যি আমাকে অপ্রকৃতস্থ মনে না করো পাগল মনে না করো তাহলে আমি তোমাদেরকে বলবো আমি যেন চারদিকে ইউসুফের গন্ধই পাচ্ছি লোকেরা বলল আল্লাহ কসম আপনি তো সেই পুরনো ভ্রান্তিতেই এখনো পড়ে আছেন ইয়াকুব আল্লাহামের প্রতিবেশী নিকটাত্মীয় তারা মনে করল ইয়াকুব আলাহিসাম এখনো সেই পুরনো বিভ্রান্তিতেই পড়ে আছেন এখনো তিনি ইউসুফ ইউসুফ করছেন এবং আত্মীয়দের এই মন্তব্য সম্পর্কে একজন মহাসিরিন তিনি বলেছেন যে তারা ইয়াকুব সালামকে যে কথাটি বলেছিল সেটা বলা উচিত হয়নি বলছেন এরপর যখন সুসংবাদদাতা ব্যক্তি এসে পৌঁছাল সে জামাটি এনে তার চেহারার উপর রাখল অমনি তিনি দৃষ্টিশক্তি ফেরত পেলেন উৎফুল্ল হয়ে তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না ইয়াকুব আলাহিসাল্লাম আল্লাহ সুবান ভরসা করেছিলেন এবং তার সেই ভরসা যে আশা তিনি আল্লাহ সুবাদ তাল্লার প্রতিশ্রুতির উপরে করছিলেন তা আজকে সত্যি প্রমাণ হল ইসুফ আলাহ সাল্লামের কাহিনী শুধুমাত্র ইসুফ আলাহিস্লামের ঘটনায় আমাদেরকে বর্ণনা করে না বরং আল্লাহ নবী ইয়াকুব আল্লাহামের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 এবং একই সাথে আল্লাহর উপর ভরসার এক অনুপম দৃষ্টান্ত যার কারণে আমরা দেখতে পাই এই সুরা শেষ দিকে আলোচনী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 সুতরাং ইউসুফ আলাহিস্লামের কাহিনী বর্ণনার সাথে সাথে ভূমিকা এবং উপসংহারের এই অতিরিক্ত আয়াতগুলো এটা আমাদের জন্য আলোচনা তরফ থেকে আরেকটি অনুগ্রহ এই আয়াতটিকে আমরা সুরা ইউসুফের দ্বিতীয় সামারাইজিং আয়াত হিসেবে ধরতে পারি প্রথম আয়াত যদি আমরা বলি ইউসুফ আলাহিসাল্লামের সেই কথা ইউসুফ আল্লাহাম যখন বলেছিলেন তার ভাইদেরকে নিশ্চয়ই যে তাকো এবং সবর অবলম্বন করে যার মধ্যে তাকো এবং সবর আছে এরকম সৎকর্মশীল ব্যক্তিদের প্রতিদানকে আলো সভাতা আল্লাহ নষ্ট করে দেন না ঠিক তেমনইভাবে দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা ইয়াকুব আলাহ ইসলামের জীবনের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব ইয়াকুব আল্লাহ এই শিক্ষাটি আমাদের সামনে উপস্থাপন করছেন কখনো আল্লাহ সাহায্যের উপরে হত না হওয়া সব সবসময় এই ধারণা অন্তরে রাখা অবশ্যই আল্লাহ আমাকে সাহায্য করবেন। করবেন্লাহাম সাহাবিদের সেই দুঃখ দুর্দশা কষ্টের সময়ে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 এই নিয়মের কোন ব্যতিক্রম নেই যদি কেউ সত্যিকার সুহামতাল্লা উপর তাবাক্কুল করে ভরসা করে অবশ্যই অবশ্যই আল্লাহ সাহায্য তাদের কাছে সঠিক সময়েই এসে পৌঁছাবে উপস্থিত লোকেরা যারা ইয়াকুবকে সামালতনা করছিল যখন সুসংবাদ নিয়ে সেই ব্যক্তিটি এসে পৌঁছাল ইসুফ আলাহ সাল্লামের জামাকে নিয়ে আসল তখন তারা নিজেদের ভুলকে বুঝতে পারল আল্লাহ সুহাম্মাল্লাহ বলছেন সেই ভাইয়েরা তারা বলল হে আমাদের পিতা আমরা অপরাধ করেছি আপনি আল্লাহর কাছে আমাদের গুণাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন সত্যি আমরা বড় গুণাহারাকুব আলাহাম বললেন অতীরেই আমি আমার রবের কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব নিশ্চয়ই নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু এরপর ইয়াকুব আল্লাহ সাল্লাম এবং তার সন্তানেরা তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে ইউসুফ আল্লাহ সাল্লামের আমন্ত্রণ অনুসারে তাদের সব কিছু নিয়ে তারা স্থায়ীভাবে মিশরের দিকে বসতি স্থাপন করার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এবং তারা মিশর এসে পৌঁছল ইসুফ আলাহ সাল্লাম আগে থেকেই তার ফ্যামিলি লোকজনদের সাথে দেখা করার জন্য তাদেরকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এরপর যখন তারা ইউসুফের কাছে পৌঁছল তখন ইউসুফ পিতামাতাকে নিজের কাছে স্থান দিলেন এবং বললেন আল্লাহ ইচ্ছায় আপনারা নিরাপত্তার সাথে মিশরে প্রবেশ করুন ইসুফ আলু সাল্লাম এখন আর মিশরের আজিজ নন বরং তিনি মিশরের অধিপতি মিশরের বাদশাহ ইসুফ আলু সাল্লাম তিনি একটি সিংহাসনে বসতেন তার একটি সিংহাসন ছিল এবং তিনি তার পিতামাতাকে তার সিংহাসনের পাশেই বসালেন পাশেই স্থান দিলেন এরপরে তারা সবাই ইউসুফ আলাহ সাল্লামকে সিজা করলেন পিতা মাতা এবং এগারো জন ভাই সবাই তাকে সিজরা করলেন সেই সিজদা সেই ঘটনা যেটা ইউসুফ আলহ সাল্লাম সেই শৈশবে রেখেছিলেন আজকে সেই স্বপ্ন বাস্তবে পরিণত হল স্বপ্নের পূর্ণতা সুরা ইউসুফের শুরুতে যেই স্বপ্নের বর্ণনা আলো সুফল তাল্লাহ আমাদেরকে দিয়েছিলেন সুরার শেষে দীর্ঘ এতগুলো বছর পর সেই স্বপ্ন এসে বাস্তবে পরিণত হল আলেমগন তারা কেউ কেউ বলেছেন এই উভয় ঘটনার মধ্যে সময়ের ব্যবধান ছিল ২০ বছর কেউ বলেছেন পঁচিশ বছর এমনকি কেউ কেউ বলেছেন আশি বছর পর্যন্ত সময় লেগেছে আল্লাহাম তিনি এই ব্যাপারে সব থেকে ভালো জানেন শৈশবে ইউসুফ আলাইসালাম তিনি স্বপ্নে দেখেছিলেন তিনি তার পিতাকে বলেছিলেন আব্বা আমি স্বপ্নে দেখেছি এগারোটি নক্ষত্র সূর্য এবং চন্দ্রকে তাদেরকে আমার উদ্দেশ্যে সিরজা করতে দেখেছি সেই স্বপ্নের ব্যাখ্যা এটা একেবারে শেষ মুহূর্তে এসে জানতে পারছি স্বপ্নের সূর্য এবং চন্দ্র হচ্ছে পিতা এবং মাতা এবং ১১টি নক্ষত্র হচ্ছে তার এগারো জন ভাই আল্লাহলা তিনি তার পিতামাতাকে উচ্চাসনে বসালেন এবং তারা সবাই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 الله سبحانه وتعالى يسف الله سلام يرى بكتبوك آمده شامنه بستفن قريبولتين بي إذ أخرجني من السجن <سؤال> وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إن তিনি আমাকে জেল থেকে বের করে আমার উপরে অনুগ্রহ করেছেন তিনি তোমাদেরকে মরুভূমি এক প্রান্ত থেকে রাজদরবারে নিয়ে এসে তোমাদের উপরে মেহরবানি করেছেন শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যে সম্পর্ক খারাপ করার চক্রান্ত করার পরও তিনি দয়া করেছেন অবশ্যই আমার মালিক যা ইচ্ছা করেন অত্যন্ত নৈপুণ্যের সাথে সেই কাজের ব্যবস্থা করেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞানী প্রবলাময় সুহান এই আয়াতের মাধ্যমে কত অসাধারণভাবে ইউসুফ ইসলামের পাই অনেক দুঃখ কষ্টের পর আমরা সুখ লাভ করি এমন কি যদি দুনিয়াবি মানদণ্ড আমরা বিচার করি দুঃখ কষ্ট গেল এরপরে আমরা আর্থিক সচ্ছলতা নিরাপত্তা এগুলো লাভ করলাম যখন আমরা পেছন ফিরে তাকাই নিজেদের অতীত জীবনের সেই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 অপরদিকে সুহান আল্লাহ ইসুফ আলাহিস্লামের মানসিকতাকে এই আয় কত সুন্দরভাবে আল্লাহ সুহ আমাদের সামনে উপস্থাপন করেছেন আমরা দেখতে পাই ইউসুফ আলাহিসাম তিনি অতীতের জীবনের দিকে যখন ফিরে তাকাচ্ছেন তার পরিবারের সদস্য আজকে তার সামনে উপস্থিত এবং নিজের অতীত জীবনের কথাগুলো তিনি যখন বলছেন যখন তিনি সত্যিকার অর্থেই কষ্টের মধ্যে ছিলেন ইসুফ আলাহিস্লাম সেই কষ্ট কষ্ট মনে করেননি বরং তিনি বলেছেন আল্লাহ সুহান্তাল্লাহ তিনি এগুলোর মাধ্যমে আমার উপরে অনুগ্রহ করেছেন সুহান আল্লাহ আল্লাহবর ইউসুফ আলহিসাম তিনি এভাবে বলতে পারতেন যে জেলে যাওয়াটা আমার জন্য একটা কষ্ট ছিল পরীক্ষা ছিল অথচ ইউসুফ আলহ সাল্লাম জেলে যাওয়ার কথা বলছেন ঠিকই কিন্তু কত সুন্দরভাবে ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে ইসুফ আল্লাহাম কথাটা বলছেন ইউসুফ আলু ইসলাম বলেছেন তিনি অর্থাৎ আলাহ সুমতাল আল্লাহ আমাকে জেল থেকে বের করে আমার উপরে অনুগ্রহ করেছেন অথচ ইউসুফ আল্লাহ সাল্লাম এভাবে বলতে পারতেন যে ইউসুফ আল্লাহ আল্লাহকে জেলে পাঠিয়ে আমাকে পরীক্ষা করেছেন কিন্তু ইসুফুল্লা সেটা বললেন ইসুফুল ইসলাম বলেছেন আমাকে জেল থেকে বের করে আমার রব আমার উপর অনুগ্রহ করেছেন অর্থাৎ ইসুফ আলাহাম তার পরিবার সদস্যদেরকে তার অতীত জীবনে যা কিছু ঘটেছে সবগুলোই ছিল থেকে অনুগ্রহ যার কারণে আজকে ইসুফ আল্লাহ এত কিছু লাভ করেছেন এবং একই সাথে তিনি তার ভাইদেরকে তার পরিবারের সদস্যদেরকেও তিনি বলছেন যে তোমাদেরকে সেই সুদূর একটি অঞ্চল থেকে নিয়ে এসে মরুভূমির একটা প্রান্ত থেকে নিয়ে এসে যে বড় শহর মিশর সেই রাজদের এনেছেন এটাও তো তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ মেহরবাণী যখন একজন বান্দা আল্লাহর উপরে ভালো ধারণা করেন আল্লাহ সুবাহ তার প্রতি সেভাবে আচরণ করে থাকেন উদাহরণ আরও দেখতে পাই ইউসুফ আলাহিস্লাম যখন তার ভাইদেরকে ক্ষমা করে দিলেন অথচ সেই ভাইদের কারণে ইউসুফ আলাহিস্লামের জীবনে এতগুলো দুঃখ কষ্ট সেই বিষাদময় অধ্যায় শুরু হল কুয়োর মধ্যে যখন তাকে নিক্ষিপ্ত করা হয়েছিল তার মাধ্যমেই কিভাবে ইউসুফ আলহিসাম এত সহজে তার ভাইদেরকে ক্ষমা করে দিতে পারলেন এ বিষয়টা সত্যি আশ্চর্য না হয়ে পারা যায় না মাত্র প্রতিশোধে ইউসুফ আলাহিসাল্লাম গ্রহণ করলেন না এখানে পিতা ইয়াকুব আলাহিসামের শৈশবের সেখানে একটি বিষয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইয়াকুব আলাহিসাল্লাম একজন আদর্শ পিতার উদাহরণ ইয়াকুব আলাহাম সেই শৈশবে ইউসফ আলামকে তিনি শিক্ষা দিয়েছিলেন তোমার ভাইয়েরা যদি ষড়যন্ত্র করতে চায় চক্রান্ত করতে চায় তাহলে এর পেছনে কারণ না সেই কারণটি উপস্থিতিকে তুমি এই হিসাব নিকার সমীকরণ থেকে বাদ দিও না থার্ড পার্টি হিসাবে শয়তানকে সময় মনে রেখো সেই জন্য তিনি পরিবারের সদস্যদেরকে ফিরে পাওয়ার পরে তিনি বলছেন শয়তান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 ধাবমান ঘটনার পরও আল্লাহ যা চেয়েছেন সেটাই হয়েছে এর কারণ কি ইসুফ আল্লাহাম বলেছেন নিশ্চয়ই আমার রব আমার মালিক যা ইচ্ছা করেন অত্যন্ত নৈপুণ্যের সাথে অত্যন্ত নিপুণভাবে আল্লাহ সামতাল্লাহ সেই কাজের ব্যবস্থা করে দেন ইসুফ আলাহিস্লাম বলছেন নিশ্চয় তিনি সর্বজ্ঞানী প্রবল হিকমতওয়ালা প্রবল প্রোগ্রাময় ইয়াকুব আলাহিস্লাম শৈশবে শিশু ইউসুফ আলাহিসাল্লামের অন্তরে এই কথাকে ঢেলে দিয়েছিলেন যে তোমার রবের পরিচয় সম্পর্কে আল্লাহ সহামতাল্লাহর পরিচয় সম্পর্কে ইয়াকুব আল্লাহ সাল্লাম শিক্ষা দিয়ে বলেছিলেন ইন্না রব্বাকা আলিমন হাকিম নিশ্চয়ই তোমার রব আলিম এবং হিকমতওয়ালা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 এবং আমরা যদি তুলনা করি আমরা দেখতে পাবো একজন মানুষের পক্ষে যত যাই কিছু করুক না কেন ইউসুফ আলাহিসাল্লাম যা পেয়েছেন তার থেকেও বেশি কিছু পাওয়া সম্ভব হতে পারে না ইউসুফ আলাহিস্লাম সমস্ত মিশরের আজকে বাদশা তার কাছে ক্ষমতা আছে কর্তৃত্ব আছে একই সাথে তিনি তার ফ্যামিলি সদস্যদেরকে ফেরত পেয়েছেন তার পিতামাতা তার পরিবারকে ফেরত পেয়েছেন এবং তার ভাইদের সাথে তার যে সংঘাত ছিল যে হিংসা ছিল সেই হিংসা পর্যন্ত আলোচনা আলাদা দূর করে দিয়েছেন সম্পদ মিশরের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ তিনি সেই সময়ের সেরা শাসক জনগণ তাকে পক্ষে ইউসুফ আলাহিসাম যা পেয়েছেন সেই অবস্থায় যদি আমরা নিজেদের কাউকে চিন্তা করি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই পরিস্থিতিকে ধরে রাখতে চাইতাম এর কোনটাই আমরা কিছুতেই হারাতে চাইতাম না অথচ আজকে ইউসুফ আলাহিসাল্লাম তিনি এইরকম একটি সুখের মুহূর্তে মৃত্যুকে স্মরণ করছেন একান্তে আলসুফতালের কাছে দোয়া করে তিনি বলছেন ইয়া আল্লাহ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 আপনি দুনিয়া তৈরি করেছেন এবং আখিরাতকে ধ্বংস করেছেন কাজেই খুব স্বাভাবিক আপনি যেটাকে তৈরি করেছেন সেটাকে ছেড়ে দিয়ে যা ধ্বংস করেছেন সেই স্থানে যেতে সবসময় আপনি ঘৃণাই করবেন অপছন্দই করবেন এটাই তো স্বাভাবিক এই দুনিয়া এক মানুষ যা কিছু চায় যা কিছু পেতে পারে তা সব কিছু ইউসুফ আলাইসালামের ছিল কিন্তু পরও এগুলো ছিল ইউসুফ আলাহ সালামের কাছে তুচ্ছ মূল্যহীন কারণ তিনি এই দুনিয়ার মুখাপেক্ষী ছিলেন না তিনি দুনিয়ার সন্ধানী দুনিয়া অননেশি ব্যক্তি ছিলেন না আল্লাহ সুহামতাল্লাহ এর পরও ওনাকে যা কিছু দিয়েছেন সেই জন্য তিনি আল্লাহ সহ সুক্রিয়া আদায় করেছেন এবং এই সব কিছুই ছিল ইবাদতের একটা অংশ ইসুফ আল্লাহ সাল্লাম দুনিয়ার ক্ষমতা জশ, সম্পদ কর্তৃত্বের চূড়ায় অবস্থান করেছেন অথচ সেই অবস্থায় থেকেও তিনি যে দোয়া করেছেন সেই দোয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা উপস্থাপন করছে ইসুফ আল্লাহ সাল্লামের দুয় আমরা দেখতে পাই তিনি বলছেন একজন অনুগত বান্দা হিসেবে একজন পরকালে আমাকে নেককার মানুষদের মধ্যে সামিল করো নেক ব্যক্তিদের মধ্যে তুমি আমাকে অন্তর্ভুক্ত করে নিও আমরা ইসুফ কাহিনী আলোচনা শেষ করলাম আলহামদুলিল্লাহ তবে শেষে আমরা ছোট্ট একটি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 যা আমি আপনার কাছে প্রেরণ করেছি আপনি তো সেই আপনি তো সেখানে ছিলেন না যখন তারা নিজেদের কাজ করছিল নিজেদের কাজ সাব্যস্ত করছিল এবং চক্রান্ত করছিল। করছিলেন যে আপনি তো সেই সময় তাদের কাছে ছিলেন না যখন তারা চক্রান্ত করছিল নিজেদের পরিকল্পনা করছিল এটা আমি গায়বের খবর আপনার কাছে ওহির মাধ্যমে প্রেরণ করেছি আবার কাহিনী বর্ণনা করার ঠিক আগের আয়াতে আলাস মহাতালা কি বলেছেন একই বিষয় আলাস মহাতালা বলছেন যে অবশ্যই আপনি এই বিষয়ে এর আগে জানতেন না অজ্ঞদের অন্তর্ভুক্ত ছিলেন ইসুফুল্লাসালামের কাহিনী আপনি জানতেন না সুতরাং কাহিনী শুরু করার ঠিক আগে এবং কাহিনী শেষ করার ঠিক পরের আয়তে উভয় উভয় স্থানে দুইবার আল্লাহ সু যখন স্মরণ করিয়ে দিচ্ছেন যে এগুলো হচ্ছে অদৃশ্যের খবর যেটা আমি আপনার কাছে প্রেরণ করেছি এটা আমাদেরকে ইসুফুল্লাহ ইসলামের কাহিনী জানার গুরুত্বকে আমাদের সামনে তুলে ধরে এবং কাহিনী বর্ণনা করা কাহিনী জেনে বিনোদন লাভ করা এটা আমাদের উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য হচ্ছে ইমান অর্জন করা হৃদায়তের রসদ লাভ করা কিন্তু এরপরে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় সেই সম্পর্কে বলছেন আপনি যতই চান অধিকাংশ মানুষ তারা বিশ্বাস স্থাপনকারী নয় অধিকাংশ মানুষ মুমিন নয় মিন আয়াতি আলাইহা অনেক নিদর্শন রয়েছে নবমন্ডল এবং ভূমণ্ডলের উপরে যেগুলো দিয়ে তারা দিনে রাতে পথ অতিক্রম করে যায় অথচ তারা এই সমস্ত বিষয়ের দিকে ফিরেও তাকায় না সুভান রব্বিক রব্বুল ইজতি আম্মা ইয়াসিফুন ও সালামুল আল আল মুরসলিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন রেইন্ডোস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ ডবল ডবল্যু ড্যু অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ড্যু মিডিয়া